যুদ কমা নমক الله وحده لا شريك কলা লভু নিদ মিলাহ বীবনাহবী বীনবতমিবনা وَطَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِ بَشِيرًا وَنَذِيرًا وداعياً إلى الله بإذنه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم বিস্লি রি রিক খর অক্রম্লি অ عَلَّمَ الْمَنْ إِنْسَانًا مَا لَمْ يَعْلَمْ أَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ সদকুম ল والحمد لله رب العالمين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 শুভান ইম তনা কী হকিম রবীলি সদরি বয়সিল্লি অমরিদত কহ কবলি নিকলে গা জমানা বিদা নিকলে আখের আহল বিদা আত ইসলাম নোই নোই বাতি কর ই যত সলাম নই নয় বন্দাই খোদারর দমে তু হুশিয়ার আয় বন্দা খোদা রহো হর দম মে তু হুশিয়ারো বিদাত তুমো ইমা বরবাদ বার্ষিক আজ আঠারো মার্চ দু হাজার সতেরো অবস্থিত মাহফিল এমহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানতা শ্রদ্ধায় সম্মানিত মা ও বন আল্লাহ রব আলীনের দরবারে শোকর ও সুযোগ করেছেন শোকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মাতর শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষি দারুদসলাম সৈমসলিন ইমাম শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল হবীব কবরিয়া আশরফুল সৈদুলাম্বিয়া শফিআ মস আকা নাম মদিনাজ আফতা নবুত ফখ্র মৌজা স্যাদমুক হজরত মহমদুল রসুল সাল র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পরেছে তিলাওয়াত আয়াতে করিমা ও হাদিসের আলোকে সহি আল্লাহ পাক দান করুন করুন হে রসুল করিম সালাম আপনার কোরআন নাজিলের শুরুতে এই সুরাটাই নাজিল হয়েছে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে কোরআন শরীফ খুললে দেখি আলহামদু সুরাটা প্রথম তো একা সুরাটা প্রথম হয় কিভাবে একা সুরাটা প্রথম কিন্তু কোরআন শরীফ খুললে দেখি কোন সুরা সুরাত সুরাটা প্রথম হয় কিভাবে नबीजर अवती वर्तमान जो कुरान, नहोते शुरु जे कुरान शुरुते सुरैफा तेहा आजान गुसान নবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে এভাবে সাজানো গুছানো ছিল না না কর শরীফ বর্তমানে যে যেরকম সাজানো এভাবে হয়েছে নবীর ইন্তেকালের পরে শুধু এতটুকু নয় নবীজির জীবৎ দশায় করন শরীফের ভেতরে কোনো জির জবর ছিল না নবীজির ইন্তেকালের বহু পরে কোরআনের ভেতরে যে কোনো শেষ নাই সৃষ্টির শুরু থেকেই ফেতনা শুরু আজ পর্যন্ত চলছে তেহামত পর্যন্ত ফেতনা চল কারণ অন্ধকার না থাকলে আলোর মর্যাদাটা বুঝে আসে ঠিক তেমনি ভাবে বাতিল না থাকলে। হকের চূড়ান্ত পরিচয়টা প্রকাশ পায় না অতএব আপনারা কি মনে করেন সারা বাংলাদেশের হুজুরেরা দোয়া করলে বাতিল মরে যাওয়া যাবে অনেকে বলে আমাদের এলাকায় একটু ওয়াশ করেন এখানে বাতিল সব ভরে গেছে তার মানে আপনারা যদি কেউ ধারণা করেন যে সব মরে যাক আজকে আল্লাহ যদি সব মেরেও ফেলেন আগামীকাল নতুন বাতিল জন্ম নিয়ম আল্লাহর নিজাম ঠিক রাখতে হবে তো তো আপনার কথায় তো আর চলবে না হুজুর আপনি যদি না আসেন তো বাতিল এসে এখানে ওয়াজ করে যাবে করু করুক অসুবিধে কি বাতিল কি না আওয়াজ চাবি কাঠিয়ে যাদের হাতে ছিল চলে যাচ্ছেন এর পরিবর্তে আরেকজন আসতেছে বাতিল মরে যায় আরেকজন দাঁড়ায় আল্লাহ হক বাতিলের লড়াইকে চালায় রাখবেন তো যুগে যুগে বাতিলের আবির্ভাব হকের ঝান্ডাকে উঁচু করার রাস্তাটা সহজ করার জন্যই হচ্ছে কত যে আমাদের লাভ হয়েছে এটা তো বুঝেন না খালি গালির ইবলিশ থাকায় আমাদেরকে গুনার পথ ছিনাইল গুনার দিকে আকর্ষণ সৃষ্টি করলো আমরা গুনা করার পরে তোবার সুযোগ পাইলাম আল্লাহর কাছে যাওয়ার কোন অর্থ হতো না তাহলে আল্লাহর নিকটে যাওয়া তওবা করা এই উপকারটুকু এই করে দিচ্ছে কে করে দিল गुणार दी जाएर का कखो कैकर द्वारा आल्ला दूरे सर मेहराबे कारण लिखे निरपराध मानुष गो क्रमान्वे बतास बताास अहंकारी আমল যার ভালো দেখবেন তার ভাব সব একটু আলাদা আমার মতো ভালো বক্তা কেহে ভাব আসে না আমার মতো বড় মহাদ্দিজ বড় মুফতি বড় প্রিন্সিপালকে। আমার মতো চিল্লা দেেওয়ালা আমল ওলা ফাকরিওয়ালা জিকির করেওয়ালা ফিরের দরবারে দৌড়ানে আমার মতো আলহাজ নামের টাইটেল আমলের দ্বারা নেক করলো অহংকারী হলো অহংকারী হতে হতে আল্লাহর রহমতের আশার থেকে অনেক দূরে সরে যাচ্ছে ও জীবনে তওবার কাছে নাই মাথা নত নাই আর যে লোকটা গুনা করতে করতে করতে করতে এক সময় আহ জীবনে কি করলাম এক সে মাথাটা নত করে তওবার দরজা খুঁজে আর আল্লাহ ঘোষণা দিয়া বললেন আল্লাহ বলেন তবা করে চোখের পানি সারবি গালের নিচে আসার আগেই মা এখানে যারা আমলা আমরা আছি টুকটাক মাস্তানি জীবন কোন মাস্তান দ্বারায় বলতে পারবেন যে আপনি কবুলিয়তের কোন কাট পাইছেন তো মাস্তানি করেন কেন কেন ভালো করে শুনেন পারলে রেকর্ড করেন যদি কোন আমল কবুল হইয়াও থাকে তার সব কাটা হাসেন আপনারা আমল হইয়া অহংকারী করতেছি জীবনের সব বড় আপনার আমার নাম তো সিরিয়ালের বাই সারা বাংলাদেশের বর্তমান বুজুগ এক আজমিরির দিলাম সমান হবে কিনা অথচ তাদের ইতিহাস পড়েন মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়ার আপনার কান্নাকাটি তো কোন দরকারই নেই আরো পেছনে জানা একেবারে লাস্ট सुने जन एक नम्बर सरिय আবু বাকর সিদ্দিক দ্বিতীয় সিরিয়াল সিরিয়াল আবু বকরের ইতিহাস বাংলায় পাওয়া যায় ইভেন নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব সিরাতের কিতাব নেদায়া আল বেদায়াওয়ান বাংলা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে আমি সেদিন পাইলাম কিছু চমৎকার আত্মত্যাগের ইতিহাস শুধু কান্না কান্না কান্না কত বেশি কাঁদছেন আবু বকর সংক্ষেপ জবাব টোটাল পৃথিবীর মানুষের কান্না এক পালায় দিল আবু বকরের কান্নার সমান হবে না জান্নাতের টিকিট পাইলেন এরপরও কান্নার কি দরকার ছিল এই পাবলিক ওমরের কান্না ঈদের দিন সবাই আনন্দ করে অমর কান্না করে আবু হরায় বলেন আজকে কাঁপবেন কেন আপনি আনন্দ না করবেন অমর বলে আনন্দ তো ব্যক্তি করবে যার ভেতরে কোনো পেরেশানি নাই কোন চিন্তা নাই আপনার ভেতরে কি পেরেছানি বলে রমাজান চলে গেল রমাজান মাসে আমি রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা এ রমাজান পেয়ে আমি কোরআন খতম করেছি কবুল হলো কিনা চিন্তা এ রমাজান পাওয়ার পরে জাহান্নামের আগুন থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু হরেন হে আছে তারপরে অমর বলে আবু হরেনাও যে আল্লাহ জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ হয়তো রাগ করে আবার টিকেট ক্যান্সেল করে দিতে পারে কি মনে করছে জান্নাত পাইয়াছে কোন সোরে আপনাদের এই বয়ান করছে যে খুব সহজেই জান্নাত যদি পাওয়া যায় বলুন যার নাই সে নবী সারা রাত নামাজ করে কাঁদেন সাহাবাইকার জান্নাতের টিকিট পেয়ে কাদেন তা বিনগণ কাঁদেন কেন আবু বাকার সিদ্দিকরা নামাজে দাঁড়ায় কান্না শুরু করলেন প্রশ্ন করা হলো হে আবু বা নামাজের ভেতরে নামাজ আদায় করলেন কেন কাঁদলেন আবু বাকার সিদ্দিক বলেন কোরআনের এক আয়াত আমাকে কাঁদাইল আল্লাহ বলেছেন ও মুি কিনি নিলাম বিনিময় জান্নার দিলাম কেটানা সুসংবাদ এখানে কান্নার কি আছে কি क्यों कान भो करपूर दोकान देर दोकने सकाल बेला एक महिला आसल महिला এক মহিলা এসে একটা কাপড় বহু আগে নিযাজ আস বলে না আর জিজ্ঞাসা করলাম ও মা বহুদিন আগে আমার দোকান থেকে তুমি কাপড় নিয়েছো আজ ফিরা ফিরায় দাও মা জবাব দিয়া বললেন রেবো কা তোমার দোকানের কিনা নজর করে কাঁদলাম তোদের জানাল কিনি নিলাম বিনিময়ে জান্নাল দিয়ে দিলাম হাসরের ময়দানে আসামির কাঠ করে দাঁড় করায় আল্লাহ যদি আমি আবু বকর কেবলের আম আমি যদি বলি মালিক কেন তুমি আমার জানাল ফিরায় দেটা তুমি ফেরত চাও আল্লাহ যদি বলে আবু আকর তুই জীবনে যত আমার পছন্দ হয়নি জীবনে যত জিকির করছ আমার কোনোটাই পছন্দ হয়নি আমারটা আমারে ফিরায়ে দে তোরটা তুই ফিরায় নেয় হবে তখন আমার এ জীবনে না করী না বন্দে গুণা কর नाम गुना जीवन चोख दुटो बंदाने पेचने सामने इतिहास दी तकए সাদা লাইনের মাঝে মাঝে সাদা আছে মাঝে মাঝে ওই সাদা জায়গায় লেখা যায় দুই লাইনের মাঝখানে ফাঁকা জায়গায় লেখা যায় ইম্পর্টেন্ট কোন শব্দের অর্থ লেখা যায় চারদিক সাদাটাও সাদা নাই গুণা দ্বারা পুরাটাই কালো আমি বয়ান করি কত মজা করে কিন্তু এই বয়ান অনুযায়ী আমার ভেতরে কোন আমল নাই আমার ছেলে ঠিক মতো আল্লাহ চিনে না আমার মেয়েটা আল্লাহরে চিনে না বি আমার পর্দা করে না সহিভাবে কোরআন পড়তে জানে না আমি মাস্তানি করে করে সারা দেশের মানুষের দোয়া নেওয়ার চেষ্টা কত করু আপনি মুসলমান হাজি সাহাব আপনার উপযোগ তো মেয়েটা বেপর দেয় কলেজ টাকা ওলা মাস্তান তোমার বিল্ডিং সুদের টাকায় লোনের টাকায় ব্যবসা চলো তোমার ছেলে এনজিও তে চাকরি করে তোমার নবীর আদর্শ নাই তোমার বডির ভেতরে নবীর আদর্শ নাই তুমি যদি মাস্তানি করে বলো আমার নবীর জন্য জীবন দিতে মনে চায় আমি বলবো তুমি ধান দাব অন্যকে গালি দিয়ে লাভ নাই সব ভেজাল আপনার আমার কি ভেতর করেন কি যে যে সুদ আরো বাড়ায় খাবো চুরি আরো করবো এডি কন মোনাজাতে নাকি মানুষ মোনাজাত দিলে তো একটু কান্দা করবে কান্না করে একটু ভালোর দিকে যাবে এটি আরো বাড়াইতেছে তো কি করলো মোনাজাত लाभवाइकना सुखे पंचाश हजार टा मद्रास दिल आटान सभा पा चिरस्थायी जहां जो ना बोली যার যার হিসাব করেন আমি মাঝে মাঝে বলি হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদনামি হই चल्लिस बसर जिकिर कषेन पंचाश बार जियारत करें पाबना पा पा जत मे स्त्री हिसाब न বালিশে এমন কোন দিন নাই না। হয়তো আজকে এই পাড়ার মসজিদে কালকে অপর মসজিদে প্রতিদিন আপনার একটু চিন্তা আসে না যে আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষ খুব খুশি আহ একটা বালা মুসিবত মরে গেল কি কামাই করলেন কি আপনি যে আপনি মরলে আপনার ছেলে খুশি কি কামাই করলেন আপনার आज आपने स्त्री के कंट्रोल करते स्त्री कथा मानवे मानी चोखे दिखे तक स्त्री सरेंडार होते कि अपने पुरुष ना कि आदि না আবার ঘুমের মিত্রে হয়ে গেছে আমার বাচ্চা আট বছর বয়স শুধু আমার চোখের দিয়ে তাকাইলি ওর খবর হয়ে যায় কিছু বলতে হয় না আমি একটা ধমকও দেই না শুধু চোখটাকে গরম করি ওর চোখের পানি বের হয়ে যায় कमई करल की, कमाई कर लें। की कर लें। ছেলে মেয়ে গুলির মধ্যে একটা রক্তক্ষয় সংঘর্ষের কায়দা করিয়া গেছেন না আবার গোপনে গোপনে আকাম করছেন মেয়ের নামে একটু বার দিশে এক জায়গায় এক ছেলে কি জানি একটু খাওয়াইছে যদি না মিলে আমারে ফোন করবে মিলাই দেব আল্লাহ আপনি হেদায় আদান করব রাগ করেন আপনারা আপনার পায়ে হাত দিতে আমি রাজি আল্লাহ সাক্ষী আমি আপনার জুতা সোজা করে দিতে রাজি আপনার জুতা সোজা করার দ্বারাও যদি আপনি আল্লাহর দিকে আগান আমার জীবন স্বাস্থ্য আমি গালি দিব কেন আপনাকে একবারও ভাববেন না যে হুজুর বোধ হয় যার কাছে মাল নাই ওর ভয় নাই যার আমি শানের নজর কখন পথ ভষ্ট করবে কখন জাহান নামে আপনার থেকে আমি অনেক ভয়ে আছি বরং আপনার দিকে আমাদের নজর মায়ার বেশি আল্লাহরও কুদরতের নজর আমাদের থেকে আপনাদের দিকে আল্লাহ আপনাদের দিকে বেশি মায়ার নজর দিয়ে রাখছেন কখন আল্লাহ বলে ডাক দেবে তাহলে আল্লাহর নামের পড়া আর আল্লাহর নাম সারা পরা ঠান্ডা মাথায় শুনতে হবে দুইটা প্রশ্ন আপনাদের অন্তরে আসছে এক নম্বরে আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছি আমরা কি মানুষ না দ্বিতীয় প্রশ্ন তো মানুষ কাকে বলে মোল্লা বুঝা যায় দুই প্রশ্নের জবাব পাঁচ মিনিট পরে দিব কিছু কারণ যাহা কিছু বলি আপনাকে আপন করার জন্য বলবো আল্লাহর নাম সারা লেখাপড়ার তারা ডাক্তার হতে পারে মানুষ হতে পারে না কিভাবে তার একটা উদাহরণ দিব আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার দ্বারা ডাক্তার অশিক্ষিতা না শিক্ষিতা শিক্ষিতার সিরিতে বসে মেডিকেল সায়েন্স সব পেরিয়ে এবার ফার্মেসির চেম্বারে বসে মাঝে মাঝে অপশনাল ইসলামের জ্ঞানের উপরে চর্চা শুরু করলো শিক্ষিত হিজাবের কথা বলা হলো তাস্তিমা নিজে নিজেই মন্তব্য করে ফেললো এটা তো নারীদের উপর একচটিয়া জুলুম করা হয়েছে আল্লাহর চার মহিলা নিয়ে থাকবে বিবির সুরতে এক নারীর উপরে এটা আইন করা হয়নি তো এটা জুলুম করা হয়েছে আল্লাহ বর তিমা আরো অ্যাডভান্স হলো আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব জনতা মুসলমান নামাজ রোজার ধার দাঁড়ে না থাকলেও ইমানের একটি মোহব্বত সৃষ্টিগত আছে जले उठल आंदोलन नाम चाहे मानसर पेट तो एम होते आंदोलन तदानीन समय सरकार बरकायमारे पैकेट विदेश प গ্রামের একটি প্রবাদ আছে যে যাকে নিন্দে সে তাকে পিন্দে যে বোরকারিমা জিকির করলো সেই এ হলো ডাক্তারের পশুক্তির মন্তব্য কেন আল্লাহর নাম ছাড়া ধর্মীয় শিক্ষার যথেষ্ট অভাব দুই নম্বর ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ रीफ मदीना शरीफ बाजे शरीफ बाजे तोर जन अहमद शरीफ মৃত্যুর আগে আহমদ শরীফ তার সন্তানদের আহমদ শরীফের পরে তাকে কবর দেয়া হয়নি ছেলেরা তার দেহটাকে হসপিটালে দাঙ করে দিল একজন প্রফেসর ঢাকা কলেজে তার জবান থেকে পশুত্বের মন্তব্য কারণ शिक्षा कर प्रवणता ग्रास कर चरित्रे थे আল্লাহর নাম সারা শিক্ষার দ্বারা মানুষ সব হতে পারে ডাক্তার প্রশ্ন ছিল দুইটা স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়ারা কি মানুষ না দ্বিতীয় হলো মানুষ কাকে বল মানুষ কাকে বলে আল্লাহ তার জবাব দিয়ে কোরআনে হাকিমের ভিন্নত্র বলেন আর রহমান খলাকাল আমি আমন রহমান কোরআন শিখাইলাম মানুর বানাইলাম আমি আমন রহমান যিনি কোরআন শিখাইলেন মানুর বানাইলেন আমরা দেখি না না আল্লাহ আগে আমাদের অথচ আল্লাহ বললেন কোরআন শিখায় মানুষ বানাইলাম আমরা বলি না মানুষ বানায় কোরআন শিখাইলেন আল্লাহ তুল্টো কেন বলেছে না না উল্টা না কোন কাজ না বুঝোনা তোমার মেমোরির জিবি কম মেমোরির জিবি কম মেমোরির সাইজ কিন্তু এক কিন্তু একটার জিবি টু আর একটা হলো ওয়ান সিক্স কোনোটা জিবি সাইজ কিন্তু আল্লাহ মানুষের সব দিয়ে দিয়ে আখেরাত বুঝাই তোরা পারবো না কেন তোমরা পারলে আমার আল্লাহ পারবেন না কেন মানুষে ফের মেধাটাও মেমোরির জীবির মতো আল্লাহ বলেন তোর মেমোরির জীবী দিয়া তুই সারা দুনিয়া সারা জগতের চিন্তা করতে পারবি কিন্তু আল্লাহর চিন্তা যদি করো মেমোরির উপরে চাপ পড়বে যাবে টু জিবির মেমোরিতে আমার মেমোরি দিয়েছেন আল্লাহর মাফলুক পর্যন্ত খালেকের দ্বার পর্যন্ত যেতে নয় এই অনেক কিছু বুঝিনা তুমি বুঝো না এজন্য কথা ঠিক না আছে তুমি বুঝো না তুমি বুঝো না তার মানি কোরআন হাদিসে পীরমুরিদি নাই কথাটা এমন না আছে তুমি বুঝো না তুমি যদি বুঝতেই চাও আল্লাহ সফলের মেমোরির জীবী সমানদের নাই নাই কেউ কোরআনের অর্থ রকম বুঝে এক একজন ফাসিরিন এক এক রকম তাপসির করেছেন তুমি সেই জায়গায় হতো না আল্লাহাম মধ্যেই পীর মুরিদির সবক পেয়ে যাইত তুমি সুরাত হার ভেতরে পীর মুড়িদির সবক পেয়ে যাইতা তুমি আমি পাই নাই তুমি পাও নাই তার মানে কোরআনে নাই এমনটা না কোরআনে আছে তুমি পাও নাই কারণ অনেক তালার চাবি সপ্তমার হাতে নাই যে কারণে তুমি ওই তালা খুলতেও পারো না খুঁজেও পাও না ছয় গুসুলের তালা যারা খুলছেন তারা কোরআন দিয়ে কারণ নাই নাই বলাটা তোমার জবনে শোভা পায় না পাই নাই বলো পাই নাই বলো কারণ কোরআনে অভাব না আল্লাহ আলি গুলাম দিয়ে ছয় গুনের কথা বলছেন যার ভেতরে ছয় গুণ থাকবে তুমি সয়ুসুল পাওনা কোরআনের শুরুতেই তো সয়ুসুল মু গলা মে জিন্দপুর আনে কাল বসন কদি মস্তি কদি মস্ত নই নো আলব তিরবুড়ি দিদি আল্লাহ কেউ নিস্তা পায় না রে বাবা বোখারি বোখারি করে চিল্লাগে বোখারি নামের কোনো কিতাব ছিল না বলো তুমি বোখারি মানো কেন সামনে নিয়ে বেপর দায় লেকচার দেন নাই তুমি দাও কেন জবাব দাও নী বলে শাক প্যান্টাই পরে নাই তুমি কেন বড় বলো জবাব দেওয়ার কায়দা নাই অতএব আমি বলছি আদার জাহাজের খবর আল্লাহ আল্লাহরে জানায় যারা আমার অলিদের সাথে গাদ্দারি করে বেদুবি করে দুশ্মনী করে আমি আল্লাহই তাদের জন্য যুদ্ধে যারা ভালো ভালো বুজুগের সাথে আল্লাহর নবী জানায় দিলেন আল্লাহ নামের পরা আল্লাহর নাম সারা পরা আল্লাহর নাম সারা পরার দ্বারা বান্দা সব হতে পারে মানুষ হতে পারে না জানেন মানুষ কাকে বলে আল্লাহ উদাহরণ দিয়েছেন না দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেয়টা বাতির গুণ মাইক যদি আওয়াজ না দেয় গুনের মাইক না লাথি মেরে দে বাতি যদি আলো না দেয় বাতি গুণের বাতি না ফালা দাও পাখাওয়ালা পাখা বানাইছেন বাতাস দেওয়ার জন্য বাতাস দাও পাখার গুণ ভালো করে বুঝোরে ভালো করে শুনে নাও আল্লাহ তা বললেন আমি কোরআন শিখাইছি মানুষ বানাইছি আল্লাহ উল্টা বলার কারণ হলো আল্লাহর দরবারে সব মানুষের দাম নাই দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহ মানুষের দাম গুণগত মানুষের দাম মানুষের গুণটা কি আল্লাহ তো জিবাদিয়া আল্লাহর নাম নিলে কি গ্রেফতার হবেন আমি আগেই বলছি আওয়াজ দিবেন বিড়ালের বাচ্চার মত নয় আওয়াজ যদি দিতেই চান সিংহের আওয়াজ উন্নতির দল এজন্য কাউকে গালি দেওয়া শিখি নাই গালি শুনতে শিখেছি কাউকে বার দেওয়া শিখি নাই তবে মার খাইতে শিখলাম যে কারণে স্যারে জালায় দেওয়ার জন্য মানুষ টেনশন আমি কারণ সে বাতি আমার মাওলায় ওই বাতি নিবানোর ক্ষমতা কারো না Allah আল্লাহু খাইরুল মাকিরিম আল্লাহ ক্ষমতা কার আল্লাহ দিন আগে ঢাকার শহরে আরো গ্রাম এলাকায় শহর এলাকায় বিদর্মীদের সাথে তাল মিলায় হলিডের নামে রংবাজি করলো বোর কাপড়ে আমার মা আমার মন রাস্তা দিয়ে চলার কোন নিরাপত্তায় স্বাধীন দেশে নাই আমার মনের পরে রং মারলামেরও দিতাম একদম চানা যাইতো আর বলতো এরা সাম্প্রদায়িকতার দা বানানে নিমজ্জিত হয়ে গেল অথচ আজ রাজধানীতে আমি কুলসাদেও গতকাল জুমায় বলেছি এ সমস্ত বেয়া এরা গুলোকে স্বাধীনতার বড় দুশ্মন এরা ইজিং এর মামলা এদের জেলখানায় ঢুকায় দা सब दुश्मन विचार अथच रसुलपाल खराब আমরা যে নিজেরা যদি আন্দোলনে ফেটে পড়তাম চার বছর আগে নবীর দুশ্মন কোথাগুলোর ফাঁসি হয়ে যায় বরং দল নবীর ইজ্জত রক্ষায় রাস্তায় স্লোগান দেয় আর দল মুনাফিক তাদের বিরুদ্ধে কথা পিসাবে তো নবীর ডাকে ডাক দেয় না আমরা যাব কেন তো মুনাফিক যে আপনিও এটাও লেখে রাখছেন ঠিক ঠিক আর একদিকে না কবরে আজকে গেলে দুই দিন হয়ে যা। কোনো মাস্তানি চটবে না তো মানুষ হওয়ার জন্য কি শিক্ষার দরকার কি গুণের দরকার আল্লাহ তা বলেন আমি মানুষ বানাইলাম কিসের কিসের জন্য কারো জবান খুলে বলেন তার ইবাদাতের জন্য ইবাদাত করা মানুষের গুণ কথা বলেন মানুষের গুণ কি এবার করা মানুষের গুণ আর এই মানুষ যদি আল্লাহর ইবাদাত করতে চায় পদ্ধতি শিখতে হলে কোরআন হাতে নাও কোরআন থেকে তুমি না আমি এমন রহমান কোরআন শিখা মানুষ বানাই নাম তার মানে যারা কোরআন হাতে নিয়ে এবার করবে তারা গুণের মানুষ আর গুণের মানুষ ভালো করে শুনো মানুষ হতে হলে ইবাদাত করা লাগবে এবারাত বলতে কি বুঝায় বান্দা তুমি হাসবা তো ইবাদাত কান্না করো ইবাদাত বান্দ তুমি ঘুমাও ইবাদাত বাজার করো ইবাদাত ঘুমায় থাকো ইবাদাত যদি দুইটার শর্ত মেনে চলো এক নাম্বারের শর্ত হলো যা বলবো সব আমার আল্লাহর মোহবতে নবীর তরিকে হাসবা ইবাদ আল্লাহর মহাব্বতে নবীর তরিকে কান্না করো আল্লাহর মোহবতে নবীর তরিকে কাউকে দুশ্মন বানাও ইবাদাত এরা এই আহ কামটা জানে কিনা এই আদেশটা জানে কিনা বিধানটা জানে যে বিবাহ সারা মা কে সন্তান জন্য দেওয়া খারাপ জানে কিনা বলেন যদি বলেন জানে আমি বলবো তারা মানুষ যদি বলেন জানে না বলবো মানুষ না মা কে বিবাহ করা হালাল না হারাম স্কুল কলেজ বারসিডির ছেলেরা জানে যদি বলেন জানে আমি বলবো তারা মানুষ যদি বলেন জানে আমি বলবো না হারাম এই বিধানগুলো কি স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই পড়ার পরে জানলো না না অবশ্যই বলতে হবে কোরআনের জেনেছে। তাহলে ফাইনাল রেজাল্ট হলো শিক্ষাই হলো করানের শিক্ষা এরে আল্লাহর গুলাম আমি স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে বলিনা রে ভাই কারণ ওখানে পড়ুয়া বহু দাড়িওয়ালা নামাজি আসে না নাই তাহলে আমি খারাপ কেন বলবো চলে একটা টাকা খায় না তোমার মতো যুবক আরবি পরে নাই তোমার লাইন ছিল এরকম ভালো দাড়িওয়ালা যুবক আসেনি তুমি কেন পারবা না রে বাবা আমি তোমাকে ক্ষমা চাইতে দেরি ক্ষমা করতে দেরি আল্লাহ করবেন না এর নবীর মানুষ হওয়ার জন্য কোরআনের লাগায় দাও এক সম্পদ সামান্য কাপুরের দাম নাই কোরআ লাগলো গিলাম নাম হলো দাম বেড়ে গেলো পায়ে লাগলে চুমা দেঠের দাম নাই কোরআ লাগলো রেহাল নাম হলো দাম বেড়ে গেল আমি বান্দার কোন দাম নাই আজ আপনার এখানে একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ নবীর আদর্শের মোহাম্মত ওরে মুসলমান কেন তুমি আজকে নবীর শূন্যতের করতে চাও না তুমি টেনশন করতেছো টুপিটা মাথায় দিলে কি আমরা যদি না কা পাই না জানি কি হয় না খায় মনে যাই আমরা তো লেখাপড়া করে কোন সার্টিফিকেট পাইলাম না আমরা তো কোনো চাকরি করিনা রে বাবা কই আমরা তো না খায় শান্তি দেয়ার মালিককে আর মহাব্বতে বলেন এনে নবির উম্ম তুমি আজ কি ঘরে জন্ম নিয়ে টুপি বর্তে টেনশন করো অথবানের ঘরে জন্ম নেওয়ার পর ভারতের সন্তান টাকার অভাব নাই ডক্টরের ডিগ্রীর অভাব নাই তুমি টেনশন করো অথচ আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কালিন দেখে কালেমার পতাকায় ঢুকতে কোনো টেনশন করলো না পাকিস্তানের পবগানের জুনায় আল্লাহীর কালেমার পতাকায় ঢুকে গেল কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি কবর যাত্রী হয়ে গেল এখনো চেহারা জুনেদ জমশেদের এই ইন্দি গান গুলো চলতেছে আবার কালেমার পতাকা আসার পরে আল্লাহ আদর্শ দেখে কালেমা পড়তে কোন টেনশন করলো না আমি এজন্যই বলেছি তোমার কপাল অর্ধেক পুরে নাই পুরো কপালটাই পুরে গেল সময় আছে করে না তহবার উপরে আল্লাহ তা খুশি লাভ নাই চাকরি পাওয়া যায় না তুমি মাস্তানি করে বলো মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না তোমার মদিনার নবী কয় চাকরির আশা করবি জানাত পাবিনা ওরে আল্লাহর গোলাম তুমি বলো মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না চাকরি পাওয়া যায় না নবীকে চাকরির রাসায় পড়লে জান্নাত পাওয়া যায় ভাইরা আমার আল্লাহ শোকরা দেয়ার্থে বলি হিংসার নজরে না ছোট মনে করে না ও বা বলি না ওরে ইতিহাস পড়ো দেও সন্তান আল্লামা শামসুল হার আফগানি আলাই বলেছেন মুসলমানের সন্তান ইংরেজি পড়বি কোনো বাধা নাই খবর তবে দুইটা শর্ত মনে রাখবি ইংরেজি পড় ইতিহাস পড় স্কুলে পড় কলেজে পড় তবে চব্বিশটা ঘন্টা জিকির রাখবি তুই কিন্তু মুসলমান তুমি সারা দুনিয়াতে মুসলমানকে তুমি স্বাধীন প্রতিষ্ঠা করবা। এই দুইটা নিয়তে তুমি স্কুলে পরো বাঁধানাই ইংরেজি পর বাঁধানাই তবে ইংরেজ হইও না ইংরেজি পড়ো কোনো বাধা নাই ইংরেজি আন্দোলনের কারণে আমরা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা ঢুকায় ফেলছি প্রত্যেকটা মাদ্রাসায় তবে আইবিএ করার মতো সার্টিফিকেট আমরা দেই না কারণ কারণ কি তঙ্গর জন্য বুঝো না তো জবান দিয়ে কিছু বললেই মনে করো পণ্ডিত আমরা মাদ্রাসায় পড়ে আলেম হই ডাক্তার হই মুক্তি হই ইঞ্জিনিয়ার হই মহাদিস হই একজন কলামিস্ট হই সব পার মতো মেধাও আলা থেকে তুমি ডাক্তারি পড়ো তোমার মেদা কম তুমি সব দিক পারবা আউলে ফেলবা বেজালে পড় তুমি ডাক্তারি পড়তেছো করো করে কোরআনের তাপসির করতেছে ওরা আমরা তোমরা পণ্ডিত ভিতরে রাখছে তাইওয়ালা ভাই ভাই রামান ভাইরা আমার দেখছেন সরকার কি ভাগল হয়ে গেছে আমাকে কৌমি মাদ্রাসার সনদ স্বীকৃতি দিয়ে দিবে সরকারের কেউ সরকারি করার জন্য জুতা কি দেখছেন ব্যাপার আর কিছু না রে ভাই এতদিন পর্যন্ত আমাদের উলামাই কেবে কেবে তাহার জুতে চোখের পানি ভাসাইছে তারপর অপবাদ থেকে আমরা বাঁচতে পারছিলাম না সব অপবাদ কৌমি মাদ্রাসায় জঙ্গির অপবাদ উগ্রতার অপবাদ সব অপবাদ কিন্তু কান্নার ফল আজ আমরা পেয়ে গেলাম সামান্য কোন জগতের হালুয়া এখন আমরা তদন্ত করে জানলাম এটা জঙ্গির কোনো কেন্দ্র না কৌমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার কারখানা এখানে ছোট ছোট নুরানির বাচ্চা সজা করে দেয় অনুরোধ করে বলি জবানের হেফাজত করো হে ভূমি রিজিকির মালিক আমাদের আল্লাহ আমরা চাকরির আশায় পড়ি নাই আল্লাহর গোলামির জন্য লেখাপড়া করেছি আমি নিজে দেখছি এই ভেজাল এখান থেকে শুরু হয়েছে ভালো ভালো ছাত্র টপ লেভেলের ছাত্র মনে হয় যে কোনো মাত্রা মুখস্থ হাদিস পড়াতে পারে কিন্তু চিন্তা করছে একটা আমি খালি হাতে গোনার নাম বললো বলবো না বলার আমার ইচ্ছা নাই মহিলাকে সামনে নিয়ে ক্যালাস করানো এটা কি সৌদি না কর্মীরা এজন্য আমাদের ওলামায়ে আমাদের স্বাধীনতার রক্ষাত্রে যদি সরকারি মান দেওয়া হয় আমাদের কোন বাধা নাই। কিন্তু স্বাধীনতার উপরে যদি আঘাত করা হয় চল্লিশ বছর যেমন চলেছি আরো এক বছর আমরা এভাবেই থাকবো দুনিয়া গলার পায়ের নিচে মাথা আমি হাফিজুর রহমানের মাও একজন মা আপনারাও সন্তানের মা আমার বাবাও একজন বাবা আপনারাও সন্তানের বাবা মনে কি চায় একজন তোরআর মা বাবা হয় কবরে যাবেন তোমার পায়ে হাত রেখে বলি বাবা তুমি মাদ্রাসায় পড় আমি তাও বলি না স্কুলে থাকো তবে এসার নামাজের পরে এক ঘন্টা সময় দিয়ে কোন ইমামের থেকে কোরআনটারে শুদ্ধ করে না একজনো মা বাবার খেদমত করো জবানের হেফাজত করো হালাল রুজি কামাই করো যেখানেই থাকো নবীরা দর্শের মালাটা গলায় লাগা দাও তোমার মতো যুবক স্কুলে পরে দাঁড়িয়ে আলা নামাজির তুমি তারপর চাকরি থাকার যাক আমি আল্লাহর বিরুদ্ধে যাব না অন্তর যদি ভালো হয় মুনাফি যদি না থাকে খাটি নিয়তে তোবা করার দুটো হাত আমার আল্লাহকে দেখায় নাও আয় আল্লাহ আমরা তাওবার নিয়েতে হাত তুলেছি কবুল করে নেন মজবুত হয়ে চালার তৌফিক দান করেন ইমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ গুনা প্রতি ঘৃণা জমায় দেন নবীজির সুন্নতের আমল আশেষ বানায় দেন আয় আল্লাহ কামাই রুজিতে হালা দেন নেকের আগ্রহ বাড়ায় নম্বর Ay Allah, bepoder, bepoder, sabir, indirom, turvuk, tokor, den, bolen, ameen. Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salamu ala sayyidil anbiya'i wal mursaleen. Wa ala alihi wa ashabihi ajma'in. Ya arhamar rahimeen. Ya arhamar rahimeen. Ya arhamar rahimeen.